হিরহি আদ বসীনিত লোহিওম অনবিন মুশ্রিকে والأعمال جئنا إلى دنيا الشتات فها هنا صنم يمجد أو ضريح باني سحب الغواية والصواعق حولها عند السفوح على شفى الأهوال فهديت للأهوال إسلام أمة أحمد ورسمت منهج دربها المتعالي ورسمت منهج دربها المتعالي إسلامنا نور الحياة ومرشد للكائنات إلى الفلاح السرمدي إسلامنا نور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 الله عليه وصحبه بعد شيء আশ মসুল سبحانه কমাবাদ على রহমা الذي لا জাহাড় ওবাত وهو সবাহ বকৌলকিমীর يَعْلَمُ مَا يَلْجُ فِي الْأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنْزِلُ مِنَ السَّمَاءِ وَمَا يَعْرُجُ فِيهَا وَعِنْدَهُ مَفَاتِيحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَا إِلَّا هُوَ وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِي ظُلُمَاتِ الْأَرْضِ وَلَا رَطْبٍ وَلَا يَابِسٍ إِلَّا فِي كِتَابٍ مُّبِينٍ وَمَا تَحْمِلُ مِنْ أُنثَى وَلَا تَضَعُ ও আন্ন ও কৌল্লা সমস্ত প্রশংসা আদি নেই অন্ত নেই যিনি সর্বদাই আছেন এবং সর্বদাই থাকবেন যার শুরুও নেই যার শেষ নেই পক্ষান্তরে প্রত্যেক সৃষ্টির কোন এক সময় শুরু হয়েছে আর কখনো গিয়ে সমাপ্তি ঘটেছে অথবা ঘটবে সাল সালাম নাজ মাহমুদুর রাসুল্লা সাল্লিয় সাল্লামের ওপর যিনি শেষ রাসুল খাতামীন সৈয়দুল মুরসালিম তারপরেও তিনি এক সময় পৃথিবীতে ছিলেন না জন্ম গ্রহণ করেছেন আবার এক সময় তিনি দুনিয়া থেকে এন্তেকাল করেছেন তার মত তার মৃত্যু সত্য কোরআন কেরিমের কয়েকটি আয়াত দ্বারা প্রমাণিত রসোর সালাইস্লামের সাহবাইকারদের বহু হাদিস দ্বারা প্রমাণিত যে নবী মোহাম্মদ রসুরাহ সালি সাল্লাম মের জীবনী প্রমাণ করে যা তারা বর্ণনা করেছেন যে তিনি এক সময় জন্মগ্রহণ করেছেন তার আগে তার সম্পর্কে তার বংশধর জানত না এবং এক সময়ই তিনি মদিনাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এতেকাল করেছেন তার মৃত্যু হয়েছে আজকে আমাদের চতুর্থ পর্ব আকিদা ওয়াসেতিয়ার বা আল আকিদা ওয়াসেতিয়া নামক কিতাবের ব্যাখ্যা বিষয়েছেন যেটি আকিদা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব শেখুল ইসলাম রেহমালার আজকের আলোচনায় বেশ কিছু আয়াত নিয়ে এসেছেন শেখ রেহমাহুল্লাহ যে প্রত্যেকটি আয়াত থেকে রব্বুল আলমেনের বেশ কিছু গুণ আমরা জানতে পারবো নাম জানতে পারবো রবুল আলমিনের এগুলি নাম গুনবাচক নাম এবং সেসব নাম থেকে গুন নাম থেকে আমরা আল্লাহ রবীন্দ্রের সিফাত বা গুণাবলি শুরু করি ভাষ্যকার বলছেন আলজাম ও বাইনাহি ওয়ুরবেহী ও আজালি ইয়িহি আহি সামনে যে আয়াতটি আসছে সুরাত হাদিদের আয়াত নম্বর তিন তাতে এবং তারপরে যে আয়াত আসছে বিশেষ করে আয়াত আল্লাহ রব আলিন এই আয়াতে একত্রিত করেছেন তার সমুন্নত হওয়া এবং তার নিকটবর্তী হক তিনি সু উচ্চ সুমহান সব সব চাইতে তিনি আছেন তার মানে এদিক থেকে সৃষ্টির ক্ষেত্রে যদি চিন্তা করেন তো যিনি আপনার চাইতে অনেক উঁচাই আছেন হ্যাঁ মর্যাদার দিক থেকে দিক থেকে সব দিক থেকে তিনি আপনার কাছে না তাই না না সৃষ্টির ক্ষেত্রে চিন্তা করেন বিষয়টা জন্য। যে একজন লোক আপনার আপনি ফার্স্ট ফ্লোরে কোন একটা হোটেলে প্রথম তলায় আর আরেকজন আছেন হ্যাঁ এক শত তলায় দূরত্ব বেশি কিনা কিন্তু রাবুল আলমের ক্ষেত্রে এইরকম চিন্তা চলবে না বরং এই আয়াতে একত্রিত করা হয়েছে দুটো গুণকে কি গুণ যে আল্লাহ রবুল আলমিন সবচাইতে উঁচে আছেন হ্যাঁ তিনি সু উচ্চ সুমহান এবং তিনি সবচাইতে নিকটবর্তী সবচাইতে নিকটবর্তী অধিকাংশ পথভ্রষ্টরা যারা আল্লাহাব ঢুকে আছে যিনি দূরে তার কাছে কি করে হইতে পারে যিনি এত উঁচায় কাছে কি করে হইতে পারে তখন একটাকে অস্বীকার করে দিয়েছে একটাকে অস্বীকার করে দিয়েছে তখন বলতে শুরু করেছে আল্লাহ সর্বত্র বিরাজমান মানে এমন কাছের কাছে যে সর্বত্র বিরাজমান সবকিছুতে বিরাজমান হ্যাঁ আল্লাহ আরও সে সমন্বত না অস্বীকার করে দিয়েছে এইভাবে এই জন্য যেকোনো অস্বীকারী বা অর্থের বিকৃতিকারীরা যারা তাওিল করেছে অথবা তাতিল করেছে আরবি ভাষায় সেফাতগুলি গুন গুণাবলি গুলিকে নিষ্ক্রিয় করে দিয়েছে অস্বীকার অথবা কে কি করেছে সেগুলির অর্থের বিক্রিতে ঘটিয়েছে তারা প্রথম আল্লাহ হয়ে যায় তখন আল্লাহ রাবুল আলমিনকে পবিত্র করতে গিয়ে হ্যাঁ আল্লাহ রাবুল আলমিনের গোনাবলীকে অস্বীকার করে দিয়েছে গোনাবলীকে অস্বীকার করে দিয়েছে অথবা তাবিল করতে বাধ্য হয়েছে তখন অর্থের বিক্রিতে ঘটিয়েছে এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন আরো আছেন মানে কি আল্লাহ আরো সময় আল্লাহ রব আলম সমুন্নত হওয়া বা উচ্চ সুমহান হওয়া শুধু মর্যাদার ক্ষেত্রে নাই স্থানের ক্ষেত্রেও অকুরবেহী এবং নিকটবর্তী হকে একত্রিত করা হয়েছে পরস্পর মানুষের ক্ষেত্রে বা সৃষ্টির ক্ষেত্রে বিপরীত গুণ যে দূরে সে কাছে না যে কাছে সে দূরে না এবং আল্লাহ রব আলিনের আদিও নেই সবসময় তিনি আছেন আজাল এবং অন্ত আবাদ সর্বদাই আছেন তিনি আবাদ মানে সর্বদা সর্বদাই আছেন রব্বুল আলমিনের এই গুণ পক্ষান্তরে মা সৃষ্টির এই দুই গুণের কোনটাই নেই দুইগুনের কোনোটাই নেই কিন্তু আদি আছে অন্ত আছে একসময় আপনার আমার নামও ছিল না কল্পনাও কেউ করেনি আর একসময় আপনি এমন দুনিয়া থেকে চলে যাবেন যে মানুষের স্মৃতি থেকেও চলে যাবেন ওকল হুসুবাহানা মহান আল্লাহর বাণী হোয়াল আউয়াল ও তিনি সর্বপ্রথম তিনি আউ্বাল ওয়াল আখেরও তিনি সর্বশেষ দুটো অর্থ আল্লাহর খাতের দুটোই গুন ভালো গন দুটোই আল্লাহর খাতের প্রযোজ্য বিজয়ী জাহের মানে হয় নবী করিমস্লা প্রসিদ্ধ হাদিসা আছে এই একটি সত্যপন্থী সাহায্য প্রাপ্ত এবং জান্নাতি দল সম্পর্কে আমার বিজয়ী লাহেরি না আলাল হক মানসুরা সাহায্য প্রাপ্ত থাকবে রহমান যারা তাদেরকে অপদস্ত লাঞ্ছিত করতে চাইবে তারা কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহুল আলমিন নের আসা আলী প্রত্যেকটার ব্যাখ্যা আসছে জাহের এবং বাথটা কি ব্যাখ্যা আসছে সংক্ষেপে এখন জমা করছি ওহু আকুল্লা সাইন আলিম এবং তিনি প্রত্যেকটি বস্তু সম্পর্কে সম্য জ্ঞানী প্রত্যেক বস্তু সম্পর্কে সব কিছুই জানেন সব কিছুই জানেন কোন এমন একটা দিক নেই যেটা আল্লাহ জানেন না যে কোনো দিক আপনি চিন্তা করেন আপনার আমার যে কোনো সৃষ্টির আল্লাহ সব কিছু সম্পর্কে সব কিছুই জানেন সবকিছু সম্পর্কে সবকিছুই জানালো এই আয়াতের বর্ণিতাম এই আয়াতের তফসির করেছেন এমন একটি হাদিসে যা ইমাম মুসলিম বর্ণনা করেছেন আল্লাহ আল্লাহ তুমি কাশে তোমার পূর্বে কোন কিছুই নেই আর ছিল না কারণ আল্লাহ সেই হাদিসে আল্লাহ ছিলেন আর কোনো কিছু ছিল না আল্লাহ এবং সর্বশেষ সবকিছু ধ্বংস হয়ে যাবে কুল্লমান সবকিছু ধ্বংস হয়ে যাবে আসমান জিনিস মালাইকা ফরিস্তান জিব্রাইল মিকাইল মালাকুলমত সব ধ্বংস হয়ে যাবে একমাত্র আছে চেহারাই নেই আর চেহারা বলা হয়েছে এটা হচ্ছে আশা মাতুরিদের গুমরাই ভ্রষ্ট আল্লাহর চেহারা নেই কিন্তু এখানে অজোন মানে ফেস চেহারা হয় মুখমন্ডল হয় আল্লাহ মুখমন্ডল আছে আল্লাহর মুখমন্ডল আল্লাহ মত কোন কিছুর সাথে তুলনা তুমি সর্বশেষ তোমার পরে কিছু নেই তোমার ওপর কোন কিছু নেই দেখেন চোখের আড়ালে সব রয়েছে পাহাড়ের ভিতরে অথবা সাগরে নদীতে তাই না ওপরে কোন কিছু একটা ভাসছে অথবা পাহাড়ের উপরে আছে দেখতে পাচ্ছেন ভিতরে আছে প্রকাশ্য তোমার ওপরে কোনো কিছু নেই তাহলে আল্লাহ রব আলমিনে যত সৃষ্টি আছে সব সমস্ত সৃষ্টির উর্ধে আল্লাহ জি এই ইমান না কেন আল্লাহ আল্লাহকে জাহির করলেন না ফলে সেই তোমার ওপরে কোনো কিছু নেই তা আল্লাহ তাহলে আসমান আছে বা আল্লাহ আর কিছু আছে আল্লাহর কোন সৃষ্টি আছে আসমান জমিন আরস ছাড়াই ধরেন আর কিছু আছে বলতে হবে তাহলে তাই না না কোনো কিছু নেই কাকা সেই হাদিসটা দেখেন তোমার ওপরে কোনো কিছু নেই আল্লাহ আচ্ছা যখন আল্লাহ রে তাহলে ওপরটা একটা দিক হলো না তাহলে কি করে দিক অস্বীকার করছে এ আশাড়ি মাতুরি দীরা এবং আষাঢ় মাতুরিদের অনুসারী হচ্ছে অধিকাংশ মুসলিমরা আজকে সারা বিশ্বে আকিদের ক্ষেত্রে এই জন্য হানফ আলেমদেরকে বলতে শুনবেন যে আমরা হচ্ছে আকিদের ক্ষেত্রে এই জন্য অনেক বক্তাদের কাছ থেকে শুনবেন বা ওদের অনেক লিখনই শুনবেন যে আকিদার ইমাম হচ্ছে তিনজন আর ফেকার ইমাম হচ্ছে চারজন আবুল হাসান আশারির কাছে আকিদা নেবেন ফেকা নেবেন সাফি আর মালিকের কাছে ফেকা নেবেন আপনি নামাজ পড়বো কোন তরিকায় রোজা রাখবো কোন তরিকা আবু হানিফা কাছে আর আপনার আকিদা নেবেন আপনি আবু মানসুর মাতুরিদির কাছে আপনি তো অবমান করছেন আপনার এমামের আমরা তো অবমান করি না আমরা তো এত শ্রদ্ধা করি যে আমরা মনে করি হানিফা সাফি মালিক আহমদ সকলে বোঝা গেছে না চিন্তা করেন বিষয়গুলি যারা অন্ধভাবে রসুলের হাদিস বাদ দিয়ে এমামের কথাকে কে প্রাধান্য দিচ্ছে তারা কিন্তু তারা মানহানি করছে আমাদের আকিদার ক্ষেত্রে যোগ্য মনে করেন আকিদার ক্ষেত্রে আমরা তকলিদ করি আপনি প্রসিদ্ধ কিতাব করি আহমদ সাহারানি যাচ্ছে দেবন্দী তরী কেন বাংলায় অনুবাদ হয়েছে আমার টেবিল আছে মনে করি দিলে আগামী দর্শন দেখিয়ে দেব বাংলায় অনুবাদ হয়ে গেছে আরবি কিতাব সেই কিতাবটি অনুবাদ তাতে প্রথমে স্বীকার করছে এই দেবন্দী সিলসিলের আলমের হানাফিরা যে আলহামদুলিল্লাহ আমার আকেদার ক্ষেত্রে মা আর মজাবের ক্ষেত্রে ফরু ক্ষেত্রে মানে মাসাল মাসাইলের ক্ষেত্রে ফেকার ক্ষেত্রে হানাফি মশলাগের ক্ষেত্রে দেবন্ধী ক্ষেত্রে আমরা ওই চার তরিকে পাওয়া যাবে না ওই নকশবন্দির কাছে যেতে হবে কাদের কাছে যেতে হবে চিস্তির কাছে যেতে হবে হ্যাঁ ওদের কাছে যেতে হবে আমরা তো এটা মনে করি না আমার মনে করি তারা রুহানিয়া তো যথেষ্ট বুঝতেন ইমা বহানিফা রুহানিয়া তো যথেষ্ট বুঝতেন যেমন ফেকা যথেষ্ট বুঝতেন কিন্তু ভুলের উর্ধে না সুতরাং তার উপরে রাখবো আপনার শক্তিশালী হবে যে কোনো সৃষ্টি হোক না কেন যত বড় সৃষ্টি হোক না কেন সাত আসমান জমিন আড়স কুর্সি যা কিছু হোক না কেন সবকিছু আল্লাহ রব্লা আরব না আল্লাহ ফক ফক মানে দিকে ফক কোন দিকে হয় দিকে তো হয় না ফ মানে তো বলবেন না সর্বত্র হ্যাঁ এত বলবেন না জি আল্লাহ আছে পড়ানো হয়েছে একসময় এই আকিদে এই শব্দটা ওই কিতাব থেকে একটা কটিশ বলছি আল্লাহ বলছেন উর্ধে কিসের আর শরীরের এটা ঠিক আছে আল্লাহর শরীর বলে জিস্ম বা বডি বলে কোন শব্দ করার হাদিস আসেনি এটা ঠিক এটা হক যেহাতে দিক থেকেও আল্লাহ সব উচ্চ আল্লাহর দিক বলা যাবে না যেমন বড় বলা যাবে না তেমন দিক নাকি বলা যাবে না এটা হচ্ছে বড় গুমরা হক এবং তুমি হ্যাঁ গোপন জি লুকু জীবনে দেখি কেউ দেখতে পারে আল্লাহকে জি এমন গোপন আকা সেই তোমার নিম্নে কোনো কিছু নেই হ্যাঁ আল্লাহ রব আল তার মানে সব কিছুকে পরিবেশন করে আছেন আল্লাহকে কোনো কিছু ঘিরে নেই হচ্ছে এবং সন্নার আকিদা আল্লাহ রবুল্লা আলম সব কিছুকে ঘিরে আছেন আল্লাহকে কোনো কিছু হ্যাঁ ঘিরে নেই না জ্ঞানের দিক থেকে না ক্ষমতার দিক থেকে না আপনার স্থানের দিক থেকে কোন দিক থেকে নাই কোন দিক থেকে আল্লাহ রবুল আলমিনকে কোন কিছু ঘিরে নেই আল্লাহর এদিকে কি আছে না হ্যাঁ আল্লাহ সবকিছু বলছেন তারপরে আসমা আল আর এই চারটি আল্লাহর নাম আল্লাহর নাম হচ্ছে আল্লা আল্লাহর নাম হচ্ছে আল্লা আখির আল্লাহর নাম হচ্ছে আল্লাহর নাম হচ্ছে আল বাতিন এই চারটি নামে নবী করিম সালাম করেছেন এটা হচ্ছে নেতিবাচক এটি বুঝিয়ে দেওয়া হয়েছে একটা জিনিসকে খুব সংখ্যক বুঝাইতে হলে হ্যাঁ আর না দিয়ে বুঝাইতে হয় ঠিক না হ্যাঁ আর না দিয়ে লাহ হ্যাঁ এবং না আল্লাহ হচ্ছেন সত্য মাহবুদ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তার মধ্যে দুটো কথা হ্যাঁ মোবারক এহা তহ সুবহান এই যে চারটি বরকতপূর্ণ নাও রয়েছে এতে রব আলিন সব দিক থেকে সব কিছুকে যে পরিবেষ্ট করে আছেন এটা প্রমাণিত হয় আউ্য়াল আখের এহা তামান প্রথম নেন চারটির মধ্যে আউ্বাল এবং আখের তিনি প্রথম আর তিনি শেষ এই প্রথম আর শেষ দিয়ে আল্লাহ রব আলমিন যে কালের দিক থেকে সব কিছুকে ঘিরে আছেন কালের দিক থেকে এটা হচ্ছে শুরু আর শেষ তাই না এটা কাল সময় আল্লাহ কালের দিক থেকে আল্লাহ হচ্ছেন প্রথম আর আল্লাহ হচ্ছেন শেষ কালের দিক থেকে সবকিছু আর জাহের আর দিয়ে স্থানের দিক থেকে আল্লাহ সবকিছুকে পরিবেশন করে আছেন আল্লাহ যখন জাহের আল্লাহরে কোনো কিছু নেই এটা হইতে পারে যে এমন জায়গা আছে যেখানে আল্লাহর আব্দুল আলমিন পৌঁছান না কিন্তু ওখানে আল্লাহর কোন সৃষ্টি আছে ওই নিচের দিকে না আল্লাহ রব আল তার যে সৃষ্টি যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টিকে ঘিরে আছেন কিসের দিক থেকে তাহলে এখন বুঝলেন কালের দিক থেকে আর স্থানের দিক থেকেও কালের দিক থেকে কি বুঝলাম আউ্বাল আর আখের দিয়ে বুঝলাম আর স্থানের দিক থেকে হ্যাঁ জাহের আর বাথেন দি বুঝলাম ইমাম ইমিনবান কথা বলেছেন এই চারটির নাম সম্পর্কে বলছেন ফাহ আসমাউল আরবাহ এই চারটি যে নাম রয়েছে পরস্পর মুখোমুখি মুখোমুখি আউ আল্লাহ রাখের আর জাহিদ আল বাদ একটি অপরের মুকাবিলা রয়েছে ইসমানা দুটি নাম রয়েছে আল্লাহ যে আদি অন্ত এই বিষয়ে আল্লাহ শুরু এ শেষ নেই ইসমান এলেটি নাম রয়েছে তিনি সু উচ্চ সুমহান সব কিছুর ওপরে আর বা কি প্রমাণ করে আল্লাহ সবচেয়ে কাছে আপনার আমার ভিতরে হৃদয়েদ হ্যাঁ যে একটা কথায় আপনি আপনার শরীরের উপর কন্ট্রোল রাখতে পারেন না হ্যাঁ কিন্তু আল্লাহ রব্বুল আপনার শরীরের এক একটা সিরা উপসিরা একটা রক্তের ফোঁটার উপর আল্লাহ রব আলমিনের কুদরত ক্ষমতা বিরাজ করছে তাই না বলছেন আল্লাহ রথম তার এই সর্বপ্রথম হওয়াটা সমস্ত হয়েছে তার প্রথম হচ্ছেন আল্লাহ রাবুল আলমী যেমন আবু আলমা খালাক আল্লাহুল কালাম সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করল হ্যাঁ আরস পান আর সুহাল আলমা হ্যাঁ আল্লাহর আরস ছিল আসমান সৃষ্টির আগে পানির উপর এগুলো হচ্ছে কিছু যা সৃষ্টি প্রথম দিকে হইতে পারে তার প্রথম হচ্ছে না আখেরিয়াতে করলে মাসি আল্লাহ ছাড়া যত কিছু আছে যে শেষ পর্যন্ত থাকবে তার শেষ হচ্ছেন রবুল আলেমে যেমন ধরেন সর্বশেষ সবার রোগ কবুজ করা হয়ে গেল এখন বা ছিল মালাকুল মত তাই না তুমিও শেষ হইতে হবে তারপর আল্লাহ যে প্রথম এটা সবকিছুর আগে হওয়া সবকিছুর আগে আল্লাহ সব শেষ হওয়া মানে বা কাহু করলে সেই সমস্ত কিছু ধ্বংস হওয়ার পর আল্লাহ বাকি থেকে যাওয়া প্রকাশ্য অর্থাৎ আল্লাহ সবকিছুর ওপরে সবকিছু থেকে সুচ্চে আলাকুলে বস্তুরের মানে যেমন প্রকাশ্য হয় তেমন এই জহুর মানে বিজয়ী হওয়া হয় ও জাহুর জাহের মা আলামেন জাহের কোনটাকে বলি যেটা ওপরে থাকে দেখেন এই যে চাদরটা আছে এটা হচ্ছে কি জাহের আর এর তলে এই যে বাতিন সেটা উপরে আছে হ্যাঁ আর যে বিজয় হয় যে বাতিন এটা কি আল্লাহর ত্রুটিপূর্ণ গুণ হয়ে যাচ্ছে নাকি যেমন যদি আপনার মাথার উপর কেউ থাকে আপনি নিচে হয়ে গেল এরকম না बुल आलम समस्त समस्त किस एम भावे घर थे আপনার তো কাছে হবে না আপনি যতই পাশে বইশ আমার হাতটা আমার কাছে তাই না আমার পাটা আমার কাছে বেশি আপনার তুলনায় কিন্তু ওরা আলামিন তার চাইতে বেশি কাছে এই আমাদের যে শরীরে অঙ্গ আর ভিতরে বাইরে যা আছে তার চাইতো বেশি কাছে এটার চাইতে বেশি আল্লাহ আমাদের নিকটবর্তী আমি নিকটবর্তী তোমাদের আল্লাহ বলছে আল্লাহ রব যে নিকটবর্তী নিকটবর্তী হওয়াটা দুই অর্থে ব্যবহৃত হয় একটা খাস অর্থে একটা আম অর্থে এই যে আল্লাহ সমস্ত সৃষ্টির সেই সৃষ্টির ব্যাপক অর্থে না যারা আম অর্থে বুঝেছেন বুঝে গেছেন কিভাবে খাস অর্থে আল্লাহ কাছে আছেন মানে সাহায্যের দিক থেকে হেফাজতের দিক থেকে রক্ষণাবেক্ষণের দিক থেকে এটা খাস বান্দা বিশেষ বান্ধাদের সৎকর্মশীলদের সাথে আল্লাহ আছেন। যেমন উদাহরণে বুঝি পাশে আছি তার মানে কি সাহায্যের দিক থেকে সহযোগিতার দিক থেকে যে যতটুকু যে দিক থেকে আমি পারি আপনার তাই না এটা খাস বান্দাদের সাথে মাইয়া খাস আসবে এটা বা খাস আর আরেকটা হচ্ছে আমভাবে আমভাবে কোন দিক থেকে ক্ষমতার দিক থেকে আল্লাহ যেমন ক্ষমতা মানে মমিনের ওপর ভালো মানুষের উপর তেমন খারাপের তাই না আল্লাহ রব্বুল আলম যেমন জ্ঞানী জ্ঞানের দিক থেকে আমার আপনার কাছে মমিনের কাছে তেমন কাফের কাছে কাফের খবর রাখেন কি করেন না করে অসৎ লোকের খবর রাখেন কি করে না করে কীটপতঙ্গের খবর রাখেন কি অবস্থায় আছে কোথায় কিভাবে রেজিক্ট তার পৌঁছাতে হবে আব্বুল আলম জানছেন তাই বলছেন ওয়াহাদ সবকিছু সম্পর্কে জ্ঞানী সব কিছু সম্পর্কে জ্ঞানী মানে কি যা চোখের সামনে আছে না অতীত হয়েছে ওগুলো অতীত বর্তমান ভবিষ্যতে হবে ও আলামিল আলম সু উচ্চ জগতে উচ্চ জগতে অর্থাৎ আকাশ সে এবং নিম্ন জগতে জমিনে জমিনের পিঠে যা কিছু যেখানে খবর ক্ষুদ্র তার রুজি কিভাবে পৌঁছিবে হ্যাঁ এবং তার কতটা রুজি তাও আল্লাহ সুনির্ধারিত রেখেছে শুধু মানুষের তঙ্গির লিখা মানুষের রুজি সুপরিমিত করা নেই যে আপনি এতটা রুজি এতটা আয়ু পাবেন এতটা খেতে পাবেন এতটা শাসপ্রোশ পাবেন এতটা সুস্থ না সবকিছু এবং সবকিছু সম্পর্কে আল্লাহ বেকুললে বেকুল আলী সব দিক থেকে আল্লাহ জানেন এই বিষয়গুলি যত পড়বেন তত ইমান আল্লাহর উপর মজবুত হবে না হবে না আমি অসুস্থ আল্লাহ জানেন না জানছেন আপনার চাইতে বেশি জানছেন আপনার মা বাবা বলা দূর কথা হবে আপনার স্ত্রী বলা দূর কথা আপনি যে অসুস্থ এর চাই বেশি আল্লাহ জানছেন আপনি কি অন্তর নিয়ে আল্লাহকে ডাকছেন আপনি যতই আমাদের সামনে হ্যাঁ আপনি আপনার আন্তরিকতার কথা এখলাসের কথা পেশ করেন আল্লাহ আপনার অবস্থা বেশি জানছেনিমা এই আয়াতে যেটা দেখাতে চেয়েছেনটা হচ্ছে ইসবাত হাজির আসমা আলকারিম আলী আল্লাহ রাবুল্লা আলমের এই চারটির নাম দেখাতে চেয়েছেন পরিবেষ্টন করে আছেন কালের দিক থেকে স্থানের দিক থেকে জামানান ওয়া মাকান আরো স্পষ্ট করছে সময়ের দিক থেকে স্থানের দিক থেকে অত্তেলা আন আর জ্ঞানের দিক থেকে তকদির পরিমিত করার দিক থেকে দিক দিক। থেকে অল্লা সবসময় ছিল এখন আর সর্বদাই থাকবে পক্ষান্তরে দুনিয়ার যতই শক্তিশালী শাসক হোক না কেন হ্যাঁ যে কোনো শক্তি হোক না কেন একসময় তার নাম পর্যন্ত ছিল না এখন হয়তো অনেক কিছু নিয়ন্ত্রণ করছে তারপরে কোন একটা জাতির অথবা দেশের উন্নতির নাম গন্ধ ছিল না মানুষ স্বপ্ন দেখেন যে উন্নতি করতে পারে তাই না আবার পতন ঘটলো কবির কারণ মুসলিম আল্লাহর আস্থা রাখবে কাফের আল্লাহর আস্থা রাখে না সুতরাং এখানে বলবো না যে প্রত্যেক মানুষকে সম্বোধন করা হয়েছে তবে যখন মানুষ মমিন বিশ্বাসী হবে অবিশ্বাসী না অমান্যকারী না তখন বলবো এই আয়াতের সম্বোধন রয়েছে যিনি কখনো মৃত্যু বরণ করবেন না যার কোনদিন মৃত্যু আসবে না সুরে ফুরখান্ন মহান আল্লাহ বলেছেন সুরেশ আবার শুরুতে হাকিমুল আল্লাহ রবুল আলমিন বিজ্ঞান হাকিম আল খাবির এবং যিনি সূক্ষ্ম খবর রাখেন সবকিছুর বলে আপনি দেশে আপনার স্ত্রী কে রেখে চলে আসলেন ছেলে মেয়েকে রেখে চলে আসলেন গেলাম আমি বিদেশে আর কোনো তাদের খাওয়া দাওয়া খরচ খরচা দিয়ে আসলেন আল্লাহ ভরসা তোমাদের রেখে গেলাম এটা ভরসা নাকি না এটা ভরসা আস্তা ভরসা আল্লাহর কাকে বলে কর্ম করে ফলাফল আল্লাহ হাতে ছেড়ে দেয় এটা হচ্ছে ভরসা আমি কাজ করব না আর বলবো আমাকে রুজি আসতে হবে যত অলিউল্লাহ হন না কেন কোন অলিউল্লাহ যদি বলে যে আমি কাজ কাম না করে আমার খাওয়ার কথা বিদ্যার্থীদের কিতাবে জিকির খেয়ে বারো বছর বেঁচে আছে এটা আউলি ও শেতান শেতানের অলি জি হ্যাঁ নবী রসুল চাইতো বেশি মারা যাতে বিয়ে করো নবী মোহাম্মদ সাল্লা জিকির খেয়ে মারেননি হ্যাঁ যথেষ্ট হয়নি জিকির খাওয়া আর জিকির খাওয়া এর শেখান ভালো করে মনে রাখবে খাবেন না এসব হ্যাঁ মিষ্টি কথাই অসাধারণ কথা দু একটা আপনাকে জিন বসে করে কিছু দেখিয়ে দিলেন্কুল শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে কোনো কিছু খেতে আশা ভরসা করা অথবা রিনোয়াল করে দিচ্ছে ওদেরকে বলে আর মোখাল্লেস বলে দুটো শব্দ ব্যবহার হয় মাতৃভাষা শুদ্ধ ভাষাগুলো কিন্তু মাতৃভাষা আর এটা ওরা যখন পেপারটা বানিয়ে দেয় করে এই আর ইসলামের শরীয় পরিভাষায় ভরসা করবে ফিজালবে মায়ানী বস্তু হাসিলের জন্য ক্ষতি যেন না হয় আর লাভ আর ক্ষতি যেন না হয় মানুষের কাম্য দুনিয়া খেরাতের ক্ষেত্রে এই ক্ষেত্রে অন্তরের আল্লাহর ওপর ভরসা করা অঙ্গ ভরসা অঙ্গ কাজ করতে হবে অঙ্গ কি করতে হবে কাজ করতে হবে প্রতিদিন আট ঘন্টা ডিউটি চাইছে আপনার মালিক আট ঘন্টা ডিউটি করতে হবে তারপরে অন্তরের ভরসা আমার ব্যবস্থা করে নেই যে এই কফিল যদি আমাকে এক্সিট লাগিয়ে দেয় তখন না খেয়ে মরে যাবে পরিবার না খেয়ে মরে যাবে এটা হচ্ছে শির ভরসা উপর কাজ এখানে ছোট আর আল্লাহ কাজ লাগাবেন যে অনেক প্রকরণ রয়েছে তার একটি প্রকার আর এটি হচ্ছে অন্তরের এবাদত এবাদত এবাদতী হয় অন্তরের অনেক এবাদত আছে তার একটি হচ্ছে আল্লাহ ভরসা আর আরেকটা হচ্ছে এবাদতে লিসানি বাবানি হ্যাঁ যদি মাধ্যম উপায় উপকরণ গ্রহণ করেন এটা হ্যাঁ আল্লাহ ভরসার পরিপন্থী নয় জি আল্লাহ আমাকে রক্ষা করবেন তো শীতকালে শীত বস্ত্র ব্যবহার করা আল্লাহ ভরসা আল্লাহ যতদিন হায়াতে রেখেছেন তার তো কম বেশি হবে না সুতরাং এইরকম রোদে এই গ্রীষ্মকালে আমি বারো ঘন্টা রোদ্রে খোলা মাঠে খোলা আকাশ ডিউটি করবো জি হ্যাঁ তো আল্লাহ ভরসার পরিপন্থী এই নয় যে আমরা রোজি রোজগার করছি মেহনত পরিশ্রম করছি হ্যাঁ দুয়া ও একটা মাধ্যম আর আরেকটা হচ্ছে কর্ম করা মাধ্যম আমল কর্ম করা আর আর অন্তর আল্লাহর ভরসা করবে এই আয়াতে যেটা দেখাতে চেয়েছেন বিষয় কথা আল্লাহ রব আলিনের এখানে তকলের কথা বললেন আল্লাহর এটি এবাদত আল্লাহ আল্লাহর নাম কি এসছে যেহেতু আমাদের বিষয়বস্তু হচ্ছে তহিদুল আসমা সেফাত আল্লাহর কোন নামটি এসছে আল্হাই আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব কোনো চিরঞ্জীব না বলি যদি বলেন এই বিদ্যা পরিভাষা হায়াতুন নবী হায়াতুন নবী তো আল্লাহ সাথে শির করলেন না শির করে দিলেন বড় করে ফেললেন আপনি এবং তিনি মৃত্যুবরণ করবেন না ফাফি মহান জমান একটি গুণবাচক নাম হচ্ছে হাকিম হাকিমের দুটি অর্থ এতদিন পর্যন্ত আপনার হাকিমের মানে কি জানে একটা অর্থ করেছি আমি হ্যাঁ হাকিম বিজ্ঞানময় মনে রেখেছেন বিজ্ঞানময় সৃষ্টির ক্ষেত্রে বেকার কোনো কিছু সৃষ্টি করেননি আর আল্লাহর শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে হ্যাঁ ফালতু কোন আদেশ নিষেধ করেননি নওয়াজ পড়তে বলেছেন হ্যাঁ না। রোজা রাখতে বলেছে উদ্দেশ্যবিহীন না হ্যাঁ পর্দা করতে বলেছে ধীরে ধীরে বহু কিছু প্রমাণ করছে যারা যেই সব পুরুষরা টাকা ঢেকে আজকাল হ্যাঁ চলাফেরা করে তাদের পুরুষত্ব ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এটা কাফেরদের গবেষণায় প্রমাণিত হয়েছে ভালো করে শোনা রাখেন কার সাথে আরেপ বাপরে ভয় লাগে পুরুষও তো দুর্বল হয়ে যায় এমনি তো দুর্বল তাই না তখন আপনি ছেড়ে দিলেন ঠিক ধূমপানের বিষয়টা ওই রকম কোরআনে মহাদিস খাবাই খাবাই নোংরা খাবিস আপনি কি ধান করেন নাকি বলছে হ্যাঁ তাহলে আপনার চিকিৎসা নেই ধূমপান ছেড়ে আসেন তারপর চিকিৎসা বাপরে বাপ আজকে থেকে তোবা করলাম এটা তোবা হইলো নাকি আল্লাহ তোবা করলেন না আপনি কথা হচ্ছে যে আল্লাহ রবুল আলমিনের প্রত্যেকটি হ্যাঁ সৃষ্টিগত বিষয়ে আমরে কনি আর বিধানগত বিষয়ে আমরে সারি দুটো কথা মনে রাখবেন আকিদা পড়ার ক্ষেত্রে সৃষ্টিগত বিষয় মানে আল্লাহ যা সৃষ্টি করেছেন সাপে ফালতু ফালতু সাঁপ সৃষ্টি করেছেন ফালতু নাকি পায়খানার পোকা আরে পায়খানার পোকা যদি আল্লাহ সৃষ্টি না করতেন তাহলে আপনাদের পায়খানা তাতে ভর্তি হয়ে যেত কোন কিছু আল্লাহ সৃষ্টির ক্ষেত্রে উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেননি বিধানের ক্ষেত্রে কোন একটা আদেশ অথবা নিষেধ উদ্দেশ্যবিহীন করেন নাই হচ্ছেন হাকিম এবং আল্লাহ রবীন্দ্রি আন্না এখানে দ্বিতীয় অর্থ যেটি বর্ণনা করে সেটা আগে বয়ন করে দিলাম যে আল্লাহ রবুল্লা আলম প্রত্যেকটি বিষয় হচ্ছে প্রজ্ঞাপূর্ণ এবং প্রজ্ঞাপূর্ণ সাথে সাথে অতিরিক্ত আর একটা কথা বলেছেন যে আল্লাহ রব্লা আলমেন সবটাই কাজ হচ্ছে সুস্থ দেখেন আমাদের অনেক সময় কাজ নরবরা কাজ হয় তাই না কাজটা করলেন ঠিক কিন্তু নরবরা কাজ হ্যাঁ লাস্টিং করল না কিন্তু আল্লাহর রব্বুল্লাহ সব কাজ হচ্ছে যতটা সময় এই সৃষ্টিটাকে রাখতে চেয়েছেন যেইভাবে রাখতে চেয়েছেন ওইভাবে হবে ঠিক ওই সময় আস্তে আস্তে অবনতি করবে। সেটার নাম হচ্ছে হেকমা এটার নাম হচ্ছে ইনসাফ ও সুবিচার আদল আর জলম হচ্ছে জলম হচ্ছে যেটা যেখানে রাখতে হয় সেটা সেখানে রাখে অন্য জায়গায় রাখে এটা হচ্ছে জোলমা যদি সাতটা করে দেওয়া হয় সে আরো দুটা তো অতিরিক্ত আছে প্লাস পয়েন্ট আছে তো ভালো লাগবে মোটেই ভালো লাগবে না হ্যাঁ সহজে ওকে জামাই হিসেবে কবুল করতে চাইবে ধর সাত আঙ্গুল আছে তাই না চিন্তা করেন আপনি এই যে চোখগুলি যেখানে রাখা হয়েছে নাক যেখানে রাখা হয়েছে এগুলো হচ্ছে হ্যাঁ সুষ্ঠু ভাবে যেখানে যেটা লাগে সেখানে আল্লাহ রেখেছেন চোখ যদি চারটা করে দেয় দেখতে ভালো লাগবে সামনে দুটো পিছনে দুটো হম নাকটা যদি এখানে রেখে রাখা দেখতে ভালো লাগবে তখন ভালো লাগবে না সোহ্যান আল্লাহ জি এছাড়াও হেকমার আরেকটা দিক বর্ণনা করলাম আল্লাহ সৃষ্টিগত ক্ষেত্রে আর বিধানের ক্ষেত্রে মানে তার সৃষ্টিগত ক্ষেত্রে আল্লাহর ফায়সালার উপর কেউ রিভি করার নেই যে আল্লাহ এরকম করে সে হইতে দেবো না কিন্তু পীরদের কাছে আছে হুকুম চলছে দুনিয়া এবং আখের আ আখেরাতে আল্লাহ কাউকে জান্নাতে দিতে চাইবেন কারো ক্ষমতা আছে তাহলে তারা হাকিম মারেনা আল্লাহকে আসলে বুঝেই না অসহায় অধম আকিদেই বুঝে না দিনের ধর্মীয় বিশ্বাস কোরআন গভীরভাবে কিছুই বুঝে না এইসব কিচ্ছা কাহিনী আর সব। ভ্রান্ত সিরকি আকিদা নিয়ে পড়ে আছে সেটাকে আপনি নিজে আল্লাহ শুক্রিয়া আদায় করেন তাহলে হবে কি আল্লাহ আপনাকে আপনার পরিবারকে আপনার আগামী প্রজন্মকে আল্লাহ সহি ফলাফল হয়তো আপনার ছেলে বেড়া পাবেন আলহামদুলিল্লাহ জাল্লাহ আমাকে নজর দিয়েছে এই বিদাতে আকিদা থেকে ও শাহেদ মিনাল আয়া এই আয়াতে যেটা দেখাতে চাইটা নামটি যেখানে কোনো কিছুর বাহ্যিক আভ্যন্তরীণ সবকিছু কে সবকিছু সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখা পরিবেশন করা মানে পূর্ণ জ্ঞান রাখা এটাকে বলা হচ্ছে খাবির হওয়া আমি পরীক্ষা নিরীক্ষা করলাম আল্লাহ সুবাহ আল্লাহ রব আলিন্তু যতই গোপন কিছু হোক না কেন সবকিছু কে জানেন যেমন কামা আহাতিরা যেমন প্রকাশ্য সবকিছুকে আব্বুল আলামিন পরিবেশন করে আছেন এতে রয়েছে আল্লাহর হাকিম নাম হাবির নাম এগুলি আল্লাহ আলমিনের যখন নাম এই নামগুলি থেকে হাকিম থেকে কি শিখেন আলিম থেকে এলুম বেরুলো হ্যাঁ হাই থেকে হায়াত বেরল আল্লাহ কি আছে চিরকালের হায়াত আছে ঠিক আছে না আলিম থেকে এলুম বেরুলো হ্যাঁ স্বামী আল্লাহর নাম স্বামী থেকে আল্লাহর সোনা বেরোলে সে মা বাসির থেকে বাসার আল্লাহর দেখেন বেরোলো জি এইরকম হাকিম থেকে হেকমা আল্লাহর একটি গুণ আর এই গুণটি বেরোল তাই বলছেন বলছেন আল্লাহ রব আলম সমস্ত সৃষ্টি জগতকে কে এলিম পরিবেশন করে আছে গিরে আছে আল্লাহর আলিম সব কিছুকে সামিল এই মর্মে আয়াত জমিনে যা কিছু কি করছে ওলা হলো ঢুকছে অমা জমিন হার যা কিছু তার থেকে বের হচ্ছে উদ্গত হচ্ছে যেমন ঢুকছে কি হ্যাঁ ঢুকলো আর যখন বীজটা অঙ্কুর গজাচ্ছে তখন কি হলো আরো আমায় এখন মানুষ ভূমিষ্ঠ হচ্ছে এই মাটি থেকে আসলো বেরিয়ে আসলো আবার মৃত্যুবরণ করে মাটিতে দাফন করা হচ্ছে জি বা কোথাও গিয়ে বলে আকাশ মাথার উপরে যা কিছু তাকে আকাশ ওলার হইতে আর আকাশ থেকে নেমে আসে আল্লাহ ফেরেস্তারা আকাশ থেকে আল্লাহ পাখের আদেশ নিষেধ সৃষ্টিগত নেমে আসে ফেরেস্তারা নেমে আসেন হুকুম বা বিভিন্ন দায়িত্ব অমায় আর ফিহা আর যা কিছু তাতে আরোহণ করে ফেরিস তারা একবার আসরে পরিবর্তন এবং আল্লাহর কাছে কিন্তু যখন কোন মুসলিম ভাইয়ের সাথে শত্রুতা বিদ্বেষ আগে কথা বন্ধ রাখা তিন দিনের বেশি তখন আল্লাহ আকাশ থেকে নিচে ফিরিয়ে দেয় দুই তারপরে আর একটা আল্লাহর গাইবের চাবি কাটি রয়েছে গাইবের চাবাটি কার কাছে আল্লাহর কাছে কি চাবিকে দিয়ে দিলা বড় শির করে ফেললো অথচ নবী করিমস্লাম কাল্লা বলছেন তুমি বলে দাও আল্লাহ আলামি গাইব জানি নেই স্পষ্ট ঘোষণা করাচ্ছেন আল্লাহ বা স্থলে সাগরে বাহার স্থলে সাগরে যা কিছু রয়েছে তা আল্লাহ জানছেন অমাতাস একটি পাতাও যদি ঝরে পড়ে তাও আল্লাহ জানছেন হাববাতিন আল্লাহ ফিজুল আর এই ভূগর্ভের অন্ধকারে একটি শস্য একটি দানাও যদি পড়ে ওয়ালার অথবা কোন তাজা বস্তু ওয়ালাইন কোন শুষ্ক বস্তু ইল্লাফি কিতাব সৃষ্টি হয়ে আছে বা হচ্ছে আল্লাহর আল্লাহ শুধু আল্লাহ জানেন না আল্লাহ জানেন তাই তখন বললেন জানেন তার সাথে আল্লাহর সুস্পষ্ট লিখন রয়েছে সুস্পষ্ট লিপিতে রয়েছে অর্থাৎ ভাগ্য লিপি তকদির লহ মাহফুজ যেখানে তকদির লিখা আছে তাতে লেখা আছে এই আয়াত দিয়ে তকদির সম্পর্কে তকদির দুটো আল্লাহ কিতাবে অর্থাৎ মাহফুজে লিপিবদ্ধ আছে আনামের আয়াত নম্বর উনষাট এই আয়াতে কি আছে হ্যাঁ জি হ্যাঁ মাই আলাফিল ভাষ্যকার বলছেন জমিনে যা কিছু প্রবেশ করে পানির ফোটা পড়ছে এই যে এখন বন্যাস শুকাচ্ছে সব জানছেন অল বজুর আপনার শস্য বীজ অল খনুজ খনিজ সম্পদ হ্যাঁ মৃত কে কোথায় মারা গেল মাটিতে কোথায় মিশল যা কিছু বেরিয়ে আসে যেমন হ্যাঁ উদ্ভিদ হ্যাঁ ঘাসপালা ইত্যাদি ঘাসপালা আর মা দেন সম্পদ ওখানে যা বেরিয়ে আসছে মানুষ বের করছে এখানে মহা জ্ঞানের কথা প্রমাণিত হয়েছে আল্লাহর জ্ঞান হাদিস আছে যে পাঁচটি গাইবের মূল বিষয় রয়েছে এই মূল বিষয়গুলি সম্পর্কে আল্লা ছাড়া কেউ যায় না যেই পাঁচটি বিষয় সুরায় লোক শেষে বর্ণনা করেছেন বলে আলমিন আল্লা পৃথিবী ধ্বংস হওয়ার জ্ঞান রয়েছে একমাত্র কখন হবে কোন দিনে হবে কত কাল এখন বাকি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না বৃষ্টি বর্ষণ বৃষ্টিপর্ষণের যে ভবিষ্যৎ করছে এই দিয়ে আপনি না যে এটা কেমন করে থাকলো। সেটাও যন্ত্র দিয়ে তারপরে অনুমান কথা। কথা অনুমান ভিত্তিক্ষেত্রে কম বেশি হয়ে যাচ্ছে সম্ভাবনা তারা বলছে তারপরে সেটা যন্ত্র ব্যবহার করে বিনা যন্ত্রে আপনি আমি যেমন বলতে পারবো না যারা এই বিষয়ের বিশেষজ্ঞ তারা বলতে পারবে না তাদের কাছে যদি যন্ত্র না থাকে বসে বসে বাড়িতে বসে পারবে ওই ব্যক্তি তেমনি একটা ডাক্তার বলেন যে যন্ত্রফন্ত্র চলবে না কি খেয়ে পড়েছেন আপনি কি খেয়ে পড়েছেন দেখে বলেন কোন ডাক্তার ক্ষমতা আছে ক্ষমতা নেই তাই না বরং দেখায় আপনারা যদি যান কোনো সময় চেক আপনি দেখায় যে দেখেন এই যে ছেলে সন্তানের দেখছেন এক একটা অঙ্গ দেখায় তাহলে মাতৃগর্ভে যা আছে একমাত্র আল্লাহ জানেন তারপরে কার কটা ছেলে মেয়ে হবে বিবাহর আগে বলতে পারবে আল্লাহ সবই জানেন আল্লাহ সৃষ্টি না করার আগে জানেন যে এই ছেলেটা এই মেয়ের সৃষ্টি হবে সৃষ্টি হওয়ার পর তার কটা ছেলে মেয়ে হবে তো সুস্থ হবে না অসুস্থ হবে বাঁচবে তো কতদিন বাঁচবে জি জি সব জানেন আল্লাহ বলেন এই না যে সৃষ্টি হওয়ার পর আল্লাহ জানেন না সব জানছে অমাতা দিন আপসা চার নম্বর হচ্ছে আর কোনো ব্যক্তি জানে না যে আগামীকাল কি করবে আমরা একটা যুগে মোবাইল আসবে আরবে বছর হচ্ছে এমন একটা সময় আসতো যে টেলিফোন টেলিফোনদিন যেতে লাগলো পনেরো দিন আসতে লাগলো খবর পেলাম অসুস্থ ছিল তখন ভালো হয়ে আরো কত কি হয়ে গেছে হ্যাঁ কেউ হয়তো দিনের থেকে বিদায় হয়ে চলে এগিয়ে গেছে পুরাতন হয়ে গেছে কিসা কাহিনী হ্যাঁ তাই না সব এইভাবে আপনি দেখেন কালকে কি করবেন জানতেন যে এই আসবে আর সে আসবে আইন আর কানুন কিছু ঠিক কর যেখানে কফিল তলাশ করে নেওয়া যারা পালিয়ে আছো হরুব লেগে আছে পালিয়ে আছো সুযোগ আসলে না আসলে না তার মাত্র দু চার দশ দিন আগে হাজার হাজার মানুষ চলে গেছে কানতে কানতে চলে গেছে পারেনি আর হঠাৎ করে বেটার চান্স চলে যা রুজি আছে থেকে গেল আর এক দুই দিন আগে অনেকে চলে গেছে ভাই আমার বিয়ে হইতো। কোথায় বাড়ি আপনার এখানে আমার রুজি হইতো এখানে এতদিন থাকত আর দরের কথা এইখানে আমাদের রুজি হবে আর বছর দাম আমি থাকুক তার আগে 4 বছর মধ্যে নাই দুই বছর আহ কাশিমে ছয় বছর থেকেছি কল্পনা কোনদিন কল্পনা একটু না। কিন্তু সুফি সব দাবি করে সব খবর রাখে এক সুফি বলছে বিদ্যাতি আমি বলে দিয়েছি যে পাশ করবে এই যে দেখেন কি ভাবে জাতিকে কোমরা করছে মানুষ ওরা আর তারপর কি বলছে আমার এই সব কথা সবাই বুঝবে না না যে ঘুষি মারবার না হলে আসা খেপড়ে মরে যাবে আর আমার আমার তল্লা শীতে ফেরাওয়ান লাগিয়ে দেবে আমাকে পালিয়ে গিয়ে হ্যাঁ বছর বারো বছর কোথাও আমাকে থেকে আসতে হবে জানতেন মুসা এই কাজ করতেন ঘুষি মারতে যেতেন সবকিছু কি হবে সব খবর ইয়া তুই খবর আগে বলে দিলিত হয়তো তাহলে ইরাকের এই অবস্থা হইতো না আফগানিস্তানের অবস্থা হইতো না সব আগে বলে দিত পঁচিশ বছর আগে হ্যাঁ যেগুলো হইতে যাচ্ছে সুতরাং এড়াইতে হবে যেটা দেখাতে চেয়েছেন আল্লাহর জ্ঞান সব কিছু কে এটাও যেমন প্রমাণিত হয়েছে এতে তবদির প্রমাণ রয়েছে এটা লিখা আছে লিখা আছে মানে কি তকদির আছে আল্লাহ জানছেন লিখা আছে আল্লা জ্ঞান ছাড়া তাও আল্লাহ খবর রাখেন কোন মহিলা কখন গর্ব ধারণ করলো এবং যা গর্ভে আছে সুস্থ আছে না অসুস্থ আছে সেটা বাজবে না বাঁচবে না এবং কখন প্রসব হবে হইলো সবকিছু আল্লাহ রয়েছে। আরো আল্লাহ বলছেন জাতে করে তোমার ভালো করে জানো সবকিছুর উপর দিয়ে পরিবেষ্ট করে আছেন বা আল্লাহর জ্ঞান সবকিছু কে ঘিরে আছে পরিবার আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ রব্লা মিন হচ্ছে তিনি বড়া রিজিক একমাত্র কার হাতে হাতেও না শক্তিমান শক্তিমান আর যার বড় ইসূ শক্তি এই শব্দগুলির এক একটি করে অর্থ করে দিই যা এখানে ভাস্যকার করেছেন বলছেন যে শক্তির মালিক বড় শক্তি ধর কখনো দুর্বলতা তাকে স্পর্শ করতে পারে না যতই শক্তিশালী পৃথিবীর হোক দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু আব্বুল আলমিনকে কখনো ক্লান্তি হয় মানে হচ্ছে আয়াত থেকে যা দেখাতে চান সেটা হচ্ছে যে এই আয়াতে রয়েছে আগের আয়াতে রয়েছে আল্লাহিতা এবং আরেক আয়তে যেখানে রিজিকের কথা রয়েছে এই আয়তে আল্লাহ নাম রাজাক বলা হয়েছে রুজিক দাতা তিনি এবং তাকে বলা হয়েছে যে তিনি শক্তিধর মহান শক্তিধর আর তার আগে বলা হয়েছে আমি মানুষকে। এবং এবাদতের জন্য সৃষ্টি করেছি এবাদত তারা করবে তাদের কাছে এখানে আজকের আলোচনা শেষ করছি ও সাল্লসাল মোহাম্মদ